الحمد لله نحمده ونستعينه ونستغفره ولؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له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 لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ اِذْ بَعْسَ فِيكُمْ رَسُولًا اللهم صل على سيدنا محمد وعلى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارِكُ وَسَلِّمْ اللهم صل على سيدنا محمد وعلى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارِكُ وَسَلِّمْ দিনদার মুসলমান رب আবুল মেহরবানি করে ہمر جمانار پائگمبر انمت ہار تفک دان کرلین شکرادی الحمد اللہ <تصفح> <تصفح> <تصفح> ہمانا آس رسول دیکھ کے دیکھی কেয়ামতের আলামত সমূহ শুরু হয়ে গেছে এমন সময় আমরা জমিনে আসছি এই সময়ের মধ্যেও দুনিয়ার কাজকে জলঞ্জলি দিয়ে যারা আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে এই সময়কে কোরবানি দিলেন আল্লাহ পাক আমাদের এই আশা বসাকে যেন কবুল করেন আমাদের আশা বসা বলা সব কিছু একমাত্র আল্লাহর জন্য সামান্যতম দুনিয়ার কোনো গরজ এখানে নেই কারো নিঃসন্দেহে আমাদের আশার পিছনে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া আর কিছু নেই পরস্পরে মোমেনরা যখন একত্রিত হয়ে বসে দিনের উদ্দেশ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর ফরমান। এই গুণ বিশিষ্ট লোকগুলি কে আমতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজীবির নিচে তারা সায়া পাবে ইজতামা আয়লেই হে ওফতারা পায়লে এজন্য আমরা আল্লাহ পাকের কাছে আশা করব যে আল্লাহ যেমন ভাবে তোমার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি কেমতের ময়দানে আমাদেরকে তোমার আরুষের নিচে স্থান দিয়ে পুরস্কৃত করিও আল্লাহ সব তালা বলতেছেন আমি তোমাদেরকে তোমাদের মধ্য হতে অর্থাৎ মানুষের মধ্য থেকে আমি নবী পাঠাইয়া তোমাদের উপরে অনেক দয়া করেছি কি বলেন দয়া করেন নাই আল্লাহ আমরা কিছুই জানতাম না কিছুই চিনতাম না আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের মধ্যে আপন পর হক হারাম হালাল নামাজ রোজা ইত্যাদি ইবাদতবন্দিগি এগুলি কিছুই তারা জানত না শুধু একমাত্র আল্লাহর পায়গাম্বরকে উসিরা করে আমরা আল্লাহ পাকের পরিচয় পেয়েছি আজ আমরা মুসলমান আমাদের জন্য এই মসজিদ এই কোরআন এই দিনী আলোচনার মসজিষ এই দাড়ি এই টুপি মেসোয়াক এই লিবাস এই পাগড়ি এ সুন্নত এই রেস্তাদারি যা কিছু সব কিছু আল্লাহ পাকে এহসান আমরা রসুলকে কেন্দ্র করেই এগুলি সব পেয়েছি এই জন্যই আল্লাপাক বলতেছেন আমি রসুল না পাঠালে তোমরা জানোয়ারের মতো তোমাদের জীবন থাকত তোমরা মা বাবা পার্থক্য করতে পারতে না বড় ছোটের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না সিগাল কুকুরের মতো তোমাদের জীবন চলত সবগুলি শিক্ষা দিয়েছে আমার পায়গাম্বর এজন্য সারাটা জীবন আমার পায়গাম্বরের কথা মনে রাখবে আমার পায়গাম্বরকে তোমাদের জন্য এহসান মনে রাখবা যে যত বেশি পায়গাম্বরকে মহাব্বত করবা কে আমতের ময়দানে আমি আল্লাহর মহাব্বত তত বেশি তোমরা পাইবা করান শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন হজরতে জায়দিবনে হারেসার জিয়াল্লাহ তার মা বাবা মর্শেক আল্লাহ পাক তার দিলের মধ্যে ইমান নসিব করবেন এই জন্য তার দিলের মধ্যে একটা তরফ শুরু হয়েছে কোনদিন চিনে ওনার সুলকে জানে ওনা কিন্তু ঘর থেকে বাইর হইয়া ম্যাস দুম্বা চারায় কিছু দুষ্টু প্রকৃতির মানুষ তারা একে একা একই পাইয়া একে তারা চুরি করে নিয়ে আসছে আনতে আনতে এনে তারা মক্কা শরীফের ওকাজ ও বাজার যেটা মিনার পাদদেশে ছিল সেই বাজারের মধ্যে তাকে কৃতদাস হিসাবে তাকে বিক্রি করে দেবার জন্য নিয়ে আসছে তিনি বলতেও পারে না যে আমি তো আসলে দাস নই আসলে আল্লা পাক যখন কাহার জন্য রাস্তা খুলে দেন তখন প্রথম সুরজ যদিও একটু কষ্ট এবং অপছন্দনীয় হয় কিন্তু পরে আল্লা পাক তার জন্য এক বিশাল রাস্তা খুলে দেন যেটা তার মঙ্গল আর কামিয়াবি আর কামিয়াবি হয় এই জন্য জায়দবিন হারেসার জিয়াল্লাহ তাল আনহু বাজারে আসলেও গোলামের কাতারে আছে গোলাম বিক্রি হচ্ছে হাজরতে খাদিজাতুল কবরার জিয়াল্লাহ তাল আনহা স্বামীর খেদমতের জন্য যতটুকু সময় দেওয়া দরকার তারপরেও তার খেয়াল হলো যে আমি আমার স্বামীর খাদমত করবে সময়। একজন গোলাম স্বামীর জন্য আমি খরিদ করব তিনি তার ভাইকে পাঠালেন ভালো দেখে চালাক চালাকওয়ালা একটা গোলাম খরিদ করে নিয়ে আসবা গোলাম তো বাজারে অনেক আছে সকলের ভাগ্য খুলবে না জাইদবিন হারেসার জিয়াল্লাহতালহা তিনি সেই ক্রেতার নজরে পড়ে গেল তাকে খরিদ করে নিয়ে গেলেন বাড়িতে কার বাড়ি সেটা মোহাম্মদ রসুল্লাহ নবুয়তের অল্প কিছু দিন আগের ঘটনা प्रकाश होनी वही बाड़ी आ सामान्य दिन भल्ला हबीबर संघस्पर्शे जाइदबीन हारेसा दुख कष्ट तक हरान जो व्यथा सब भूले गेस হতে হতে অল্প কয়েকদিন পরে নবুয়তের প্রকাশ ঘটেছে আল্লাহর পায়গাম্বরকে আল্লাহ পাক অহিনাজেল করলেন তিনি নবুয় নবুয় প্রকাশ পেল। পেলি কবরার্লাহাল আনহা তিনি প্রথম মুসলমান আল্লাহ রসুল বলছেন নবুয়ত প্রকাশের পরে আমারই এই কলেমা গ্রহণ করার মতো মক্কাবাসী কেউ নাই কেউ কোনো দিনেই কলেমা তারা গ্রহণ করবে কিনা ঘরের মধ্যে যায় নিজের মনের ব্যাথা দুঃখর কথাগুলি বললেন ইতিহাস লেখে খাদিজা তুল কুবরার রিয়াল্লাহুতালান তিনি বলেন ওগরসুল কেউ যদি আপনাকে নবী স্বীকার না করে আমি খাদিজা সর্বপ্রথম আপনার কলেমা পড়ে উম্মত হয়ে গেলাম যখন খাদিজা রাজি আল্লাহা ইসলাম গ্রহণ করে ফেলল বালক জাই হারেসা যাদের লালন পালনের মধ্যে এত সন্তুষ্ট আরামে আছেন। তিনিও তখন বলেন যে আমি আর দূরে থেকে লাভ কি আমিও রসুলের কাছে ইমান গ্রহণ করে আমিও মুসলমান হয়ে গেলাম বহুদিন পর্যন্ত সাত আট দশ বছর মা বাবা বহু খোঁজাখুঁজি করল জাহেদ বিন হারেসার কোনো খবর নাই খবর পাওয়া যায় না যেই বাজার থেকে তাকে খরিদ করে আনা হল মৌসুম অনুযায়ী হজের মৌসুমে বিভিন্ন দেশের থেকে তারা লোক আসে জাহেদ বিন হারেসার রাজিয়াল্লাহতালান হুকে দেখা তারা বললেন তোমার মা বাবা তোমার জন্য প্যারেশান তুমি এখানে কেমন করে আসলা তুমি আমার সাথে চলো বাড়িতে তোমার মা বাবা প্যারেশান ছেলে যেতে রাজি না বাড়ি যে আর সংবাদ দিলেন জাহেদবিন হারেসার আব্বা তার চাচা সংবাদ নিয়ে আটসেন আল্লাহর হাবিবের কাছে দেখা করলেন অগরসুল আমরা শুনেছি আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব আপনার মায়ার অভাব নেই এই ছেলেটা আমাদের বহুদিন পর্যন্ত ছেলেকে তালাশ করলাম খুঁজে পাই না আজকাল সংবাদ পেয়েছি ছেলে নাকি আপনার বাড়িতে আছে। দয়া করে মেহরবানি করে যদি ছেলেটা আমাদেরকে দিয়ে দেন আমরা শান্তিতে থাকব সন্তানের মায়া হারা কান্দন থেকে বাঁচব তখন যাইবিন হারে সারেজি আল্লাহ তালানু তিনি ঘরে নাই তিনি বাইতুল্লাহ ঘরের পাশে আল্লাহ রসুল বলছেন কোনো আপত্তি নাই সন্তান আপনাদের আপনারা সন্তানকে প্রস্তাব দিয়া যদি সে যেতে রেজিয়ে রাজি হয় আপনারা নিয়ে যাবেন আবার কোনো আপত্তি নাই টাকা পয়সারও কোনো প্রয়োজন নাই ता मन खूब शांति ए तो सोनार मानुष तो देखी नाई से खरिद्क से गोलम टा पसा चाहते टा चलना शर्त दिल बिना शर्ते राजील ता बाप चाचा दुजने वायतुल्ला घर पशे जया जायेदबीन हारेसा के देखा मड़ाए कन्ना शुरू करल जायेदबीन हारेसा आठ दस बच्चर विच्छेद बिरह মা বাবাকে দেখলে তিনিও কানলেন। ধরে বলছে বহুদিন পরে তোমার সন্ধান পাইলাম যায় তুমি আমাদের সাথে চল সাথে সাথে জায়দবিন হারেসা বললেন মা বাবা হিসাবে আপনাদের যতটুকু হক আমি আদায় করব কিন্তু আমি এমন একজন সোনার মানুষ পেয়েছি আমার জীবনটা আমি কোনদিন তার থেকে দূরে নিতে রাজি না আপনারা ইমান গ্রহণ করেন নাই আল্লাপাক আমাকে ইমানের দৌলত দান করেছে আমি তার উপরে ইমান আনছি আমাকে নিবার জন্য আপনারা যতই বললেন বাবা আমি যাব না যদি মা বাবার কোনো আমার উপরে দরকার হয় আমি আদায় করব সন্তান রসুলের সামনে আসার পরে যখন বারবার দেখলেন যাইবিন হারেসা যতই বলো কোনোভাবে আমি রসুলকে ছেড়ে যেতে রাজি হব না ঠিক এমনি অবস্থা দেখি আল্লাহ রসুলের দিলের মধ্যে মায়া এসে গেল যেই ছেলেটা দশ বারো বছর মা বাবা হারাইয়া নবীকে এত আপন বানিয়ে নিল যা যা যায় আজকের দিকে তুমি আমার ছেলে যায় হারে সারে জিয়াল পাইগাম্বরের সন্তান হিসাবে চলতেছে যদিও আল্লাহ আল্লাহরুল কোরআনের মধ্যে সুরে আহাবের মধ্যে ২২ করার শেষে দিয়া লম্বা কথা আল্লাহ পাক কোরআনে বলছেন সারা কোরআন শরীফে একজন সাহাবির নাম আল্লাহ পাক বলছেন আর কোন সাহাবির নাম কোরআন শরীফের সরাসরি উল্লেখ করেন নাই আল্লাহ পাক সেই জায়দ রাজি আল্লাহ তালুর কথা কোরআনে বলছেন পরবর্তীতে লম্বা ঘটনা আছে এমনই একজন নবী একজন গোলাম সামান্য দিনের জন্য তার সহবতে আইসা তিনি আপন মাকে ভুলে গেলেন বাবাকে ভুলে গেলেন মুম্বাই সবগদ বনে আর ময়দানে আলমকে নিয়ে রহমত বনে খেয়ালে আারিফা মোহাম্মদ জমালে দিল বুরা বাশদ মোহাম্মদ জমীরাশ মোহাম্মদ ফলক রা বাহাজাবাশদ মোহাম্মদ এর জন্য রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্পর্কে কবি লেখে আরে আল্লাহর পায়গাম্বরের অবস্থাটা সারা জগৎবাসী দেখো যেই কোন মানুষ আজ তো আমরা এত সবসর পরে আসলাম যদি এই জমানার মধ্যে কোন পাষাণ হৃদয় काट्टा काफे जदि आल्लर पैगम्बर के देखो और तर कथा जदि सामान्यतम एकटू शल्लहर जतर कसम से लोकटा इमान ग्रहण ना करो रास्ता रेसुल तो जत की बला जार संगस्पर्शे जार संस्पर्शे जेको मानु आसले तर जीवन पाल्ट जाए मोर घुरे जाए আপন মা বাবা কি জিনিস এর থেকে বেশি মায়ার হলেন আল্লাহ রসুল এই জন্য বলছেন দেখো জাইদিন মকাম আল্লাহ কোথায় উঠেছেন জাহিদ বিন হারেসার্লাহকে রসুল আপন ছেলে বলে আখ্যায়িত করলেন এজন্য জন্য মক্কার মানুষ তো তখন বাবার নাম বলে গিয়ে তাকে জায়দবিন মোহাম্মদ বলে ডাকতে শুরু করেছে এত মায়ার সন্তান মৌতার যুদ্ধের মধ্যে যখন আল্লাহ রবুল আলমিনকে যখন পাঠিয়ে দেয় তখন জাইদ বিন হারেসা সেই সাথে পাঠিয়েছিলেন আল্লাহ বলেন যদি জাফার শহীদ হইয়া যায় তাহলে তারপরে জায়দ বিন হারেসার হাতে পতাকা আসবে জায়দ বিন হারেসা যদি শহীদ হইয়া যায় তাহলে তার পতাকা আসবে আব্দুল্লাহ পাতা কাটবে তিনজন যদি শহীদ হওয়া যায় তারপরে মুসলমানরা পরামর্শ করবে যাকে মনে যায় সেনাপতি হবে আল্লাহ তার হাতে মৌতার যুদ্ধের মধ্যে বিজয়ী দান করবে আল্লাহ রসুল যখন এই কথা বললেন যে অমুক শহীদ হয়ে গেলে অমুকের হাতে পতাকা সে শহীদ হয়ে গেলে তার হাতে পতাকা সে শহীদ হয়ে গেলে তার হাতে পতাকা এটা নিশ্চিত হয়ে গেল এই তিনজন শহীদ হয়ে যাবে তারা আর কোনদিন মদিনায় ফিরে আসবে না এত মায়ার সন্তান আল্লাহ রসুল যখন তাদের কি বিদায় দিয়ে দিচ্ছে আল্লাহ আকপার রসুল পাক সাল্লাহ সাল্লাম তাদের দিকে দেখে দেখে অন্তরের মধ্যে খুব ব্যথা যে যারা চলে যাইতেছে আর কোন দিন আমার না। আমার নবীর চেহারাও তারা আর কোনদিন দেখবে না ঠিক যেমনি অবস্থা ছিল যেমন ভাবে আল্লাহ রসুল বলছিল মৌতার যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ নেওয়াহারি আল্লাহ তালু শহীদ হয়ে গেলেন আল্লাহর পায়গাম্বরের জীবনে এত খ্যাদমত তিনি করলেন তার হাতে পতাকা আসলো তিনিও শহীদ হয়ে গেল রসুলের পাক সাল্লাহ সাল্লাহ মসজিদের নবুবির মধ্যে বসা সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন খবর পৌঁছে দিলেন ওগো আবার বন্ধু আপনি যাদেরকে মৌজার যুদ্ধে পাঠাইলেন যায় শহীদ হয়ে গেল আব্দুল্লাহ রাওয়াহা শহীদ হয়ে গেল জাফর বিন তৈর শহীদ হয়ে গেল আল্লাহ রসুল চোখের পানি মুছে আর সাহাবাই কেরাম সবাইকে সম্বাদ দিয়ে বলে মদিনার গলিটা সেদিন কান্নার রোল পড়ে গেছে সাহাবারা কানতে কানতে যার যার এমন দামি দামি সাহাবিগুলি শহীদ হয়ে যায় আল্লাহ রসুল তিনিও চোখের পানি মুছে বলে সাহাবারা তোমরা দোয়া কর দামি দামি তিনজন সাহাবি রক্ত যখন সেখানে ঝরে গেল আল্লাপাক পরবর্তীওয়ালার মাধ্যমে মৌতার যুদ্ধে বিজয়ী দান করবে সেই হারে আল্লাহ এত মায়াপ মায়ার কারণে তাকে আটকাইয়ে রাখেন নাই রসুল তাকে জেহাদের ময়দানে পাঠিয়ে দিছেন দিনের ব্যাপারে সামনে যাবে দিনের ব্যাপারে পিছনে থাকবে না আমাদের কাছে এই দিনটা এই দিনটা যেন টিকে থাকে এটার জন্যেই তো এত মেহান্নতার এত প্যারেশানি এত ব্যস্ত কাস হইব না কাস অনেকদিন থেকে আল্লাহর আরে বলছে যে দেখো বন্ধুরা আল্লাহ পাক আমাদেরকে সেই রসুলের অম্মুদ বানালেন আমরা ওনার কাছেও যাইতে পারি নাই যেতেও পারি নাই কোন জেহাদের ময়দানও শরিক হতে পারি নাই তারপরেও আমাদের মাকাম কত উঁচু শুধু যদি আল্লাহ রসুলের কথা মতো জীবনটা যদি কাটানো যায় যদি আমার জীবনটা রসুলের কথা মতো চালাই দিতে পারি আল্লাহর্বর যদি খুশি হয়ে যায় ওই সাবাইকেরাম যারা এমনভাবে রক্ত দিয়েছিল আল্লাহর রসুল বলেন মান্তমাসি আইন্দা ফসাদে উমাতি ফালা যে রুমিয়াতে শাহী। এমন একটা জামান আসবে যেই জামানার লোকগুলি নবী রসুল কিছুই দেখে নাই শহীদান দেখে নাই তাদের সামনে আমার এই আনিত দিন তারা যদি আমার তরিকাকে আঁকড়াইয়ে ধরে আমার তরিকাগুলি যদি নিজেদের জীবনে যদি বাস্তবায়ন করে ওই এক একজন লোকের পুরস্কার কি হবে ওহুদে এবং বদরের মধ্যে যারা শহীদ হয়ে গেল ওরকম একশো জন শহীদের আমল নামায় যত স্বভাব হবে আমার একটা উম্মতের আমল নামার মধ্যে তত স্বভাব হবে বিশ্বাস হয় আপনাদের এত স্বভাব আমল নামায় আসবে বিশ্বাস হয় এই তরিকাটা বিশেষ করে আমাদের এই গঙ্গহী সিলসিলা এটা বহুত বড় পাক এবং পবিত্র একটা সিলসিলা এটা সরাই যাবে এই জন্য আমাদের আকাবিরিন তারা বলেন দেখো এই সিলসিলাটা এটা সরাসরি রসুল পাক সাল্লাহ সাল্লামের ইশারা এবং ইঙ্গিতের সিলসিলা এটা মিয়াজি নুর মোহাম্মদ জঞ্জানাবি রহমতুল্লাহ আলে যিনি হাজি এমদাদুল্লাহ মহাজরে মকি রহমতুল্লাহ আলের শেখ যিনি ছিলেন যে হাদিসা হুজুর রহমতুল্লাহ আলাই হাজরতের রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহ আলের শেখ থানবী রহমতুল্লাহ আলের শেখ যত বড় বড় লোকগুলি আছে সকলের শেখ সকলের মরব্বী ও স্তাদ তিনি আমরা তো এটাকে আজকের মনে করি এটা বুঝি একটা হুজুরা নতুন বানাইছেন সানবীর রহমতুল্লাহ আলের মতো এত বড় আলেম যার কাছে আলেমের কমি ছিল না কোনো দিক থেকে হাজার হাজার কিতাব লিখিছেন তাকে তার থেকে হাজারতে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলের বয়সে বড় ছিলেন মরব্বী ছিলেন হজরত হুজাতুল ইসলাম কাসেম নানি রহমতুল্লাহ আলেন যিনি দারুল মাদ্রাসার প্রতিষ্ঠা তাদের মধ্যে থেকে অন্যতম তাকে বলেন যে হুজুর আপনি এত কিতাব লিখলেন এত কিতাব লিখলেন আপনি কিভাবে বলে যে আমি দুইটা কিতাবকে আমি গবেষণা করেছি একটা হল হজরতের রশিদ আহমদ গঙ্গহী দুই নম্বর হল অত কাশের নানো তুমি এই দুইটা কিতাবকে আমি বেশি গবেষণা করে করে আমি হাজার হাজার কিতাব লিখেছি যাদের জীবনের প্রত্যেকটা কথা চাল চলন উঠা বসা সবগুলি এক একটা কিতাব এ তরিকা আজ আমাদের জন্য হয়তো দরকার না আমরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করি এই আমরা এই তরিকায় ঢুকিনা কিন্তু যারা এই তরিকার বরগত অনুভব করেছিলেন সমস্ত আকাবিরিন তারা ওই সুতা ওই গাথায় তারা সুতার সাথে গাথা হজরত আব্দুল কুদ্দুস গঙ্গহি রহমতুল্লাহ আলাই তার সিলসিলার থেকে আসতে আসতে হাজি এমদাদুল্লাহ মহাজের মকির রহমতুল্লাহ আলে যিনি বাইতুল্লাহ ঘরের আশপাশে বহুদিন সেখান থেকে হজ সমাপন করে মদিনা শরীফ গেলেন মদিনা শরীফের মধ্যে যে আরত করে নামাজ পড়ে হঠাৎ করে তার মনের মধ্যে একটা কল্পনা অবস্থা মদিনা শরীফের মধ্যে বহু শেখেরা আছে। বহু বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা আছে তিনি কার কাছে সবক নিবেন কাকে তিনি মুরব্বি বানাবে কাকে ওস্তাদ বানাবে মনে সবসময় কল্পনা অনেকদিন থেকে চলতেছে মদিনা শরীফের কোন শেখকে তিনি নিজের ওস্তাদ নিজের শ্যাক মুরব্বি বানাবেন কিনা না মক্কা শরীফের মধ্যে বহু শেখেরা আছে তাদের কাছে যাবে নাকি নিজের দেশের মধ্যে কোন বুজুর্গের কাছে যাবে দিলের মধ্যে প্রত্যেকদিন খটকা আর প্যারেশানি অবস্থা চলতেছে একদিন দিন, তিন দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত এই অবস্থা যখন চলতে শুরু করেছে রিয়াজুল জাননা আল্লাহর হাবিবের ওই জান্নাতের টুকরা সেইখানে তিনি ইবাদত করতে করতে মোরাকাবা করতেছেন হঠাৎ করে মোরাকাবার মধ্যে তিনি দেখে দু জাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পায়গাম্বরকে তিনি মোরাকাবার মধ্যে দেখে বিচলিত হইয়া যায় মোরাওয়ার মধ্যে তিনি লক্ষ্য করে দেখতেছে মনের এতদিনের আবেগটা প্রতিফলন ঘটতেছে আল্লাহ রসুল হাজি নিয়া সাথে নিয়া একজন আল্লাহ আল্লাহওয়ালার কাছে নিয়া সফরদ করে দিলেন ওই লোকটাকে শুধু চেহারা দেখেছে नामे ना। मर का शेषान अरे हमार चिंता तो अल्लाहर पायगम्बर परिष्कार दिलेंोन आल्ला हाथी उठाए दिल ए चेहारा तलाश कर জিজ্ঞাসাও করতে পারলো না তার বাড়ি কোথায় নামটা কি কিভাবে আমি খুঁজা বাইর করবর কিতাবে রেখে এটার মধ্যে একটা বিশেষ একমত আছে আল্লাহ পাক রসুল ইচ্ছা করলে তার নাম বলে দিতে পারতেন ঠিকানা বলে দিতে পারতেন নামও বলেন নাই ঠিকানাও বলেন নাই তাকে তার হাতের মধ্যে উঠাই দিয়ে বলছে যাও এমরাদুল্লাহ তুমি এই তোমার এই ওস্তাদের কথা মতো তুমি জীবন কাটাই বা আমি রসুলের মধ্যে খুশি থাকো এই রাস্তায় যাওয়ার জন্য কতটুকু মেহান্নত করা লাগবে এটার প্রমাণ এবার মেহান্নত শুরু হয়েছে মদিনা শরীফের গলিতে গলিতে তিনি তালাশ করেন কোথা খুঁজছে খুঁজে পাই কি না কত মানুষের চেহারার দিকে তাকাইতেছে স্বপ্নের মধ্যে মরাকাবার মধ্যে যার হাতে তাকে তুলে দিলেন এই চেহারা তার নজরে আসে না আবার মক্কা শরীফে আসলেন মক্কা শরীফে আইস কয়েকদিন বহু মানুষ দেখলে যেখানে আল্লাহওয়ালা বুজুর্গদের অবস্থার নাম শুনে সেখানে যেয়ে উনি তালাশ করেন যে এই চেহারাওয়ালা লোকটা কোথায় আসে খুঁজতি খুঁজতি খুঁজতে খুঁজতে শরীফ পাইল না শরীফ পাইল না দেশে তিনি পাগলের মতো ঘুরে খাওয়া দাওয়ার মধ্যে মন বসে না ঘুমের মধ্যে মন নাই কিছুক্ষণ ঘুমায় আবার উঠে যায় অচেতন শরীর একবারে দুর্বল হয়ে পড়েছে দীর্ঘদিন পর্যন্ত ঘুম হারা খাওয়া হারা বহুত প্যারেশান কোথায় খবর পাইলে যদি শুনে অমুক জায়গায় একজন আল্লাহ আল্লাহওয়ালা আছে সফর করে সেখানে যায় যাইয়া ওই চেহারার দিকে নজর করে দেখি আমি যেই হাতের মধ্যে আল্লাহর রসুল আমাকে উঠে দিলেন ওই চেহারাটা নজরে আসে কিনা কি প্যারেশান শুরু হয়ে গেল দেখেন এই রাস্তা এই রাস্তা অতিক্রম করার জন্য কি প্যারেশানের মধ্যে আল্লাহ রসুল ফালাই দিলেন रास्तार मेहनत शुरू हो ग कत जगह गलार आपन मामा एन एक दिन बोलते एमदादुल्ला तुम यत परेशान तुम खावा दावा हारा बेपारा की तुम एक तु प्राय छयस अतिवाहित गल घुम खावा नाई निद्रा नई पागल मत घ যার হাতে আমাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উঠাইয়া দিল আমি এমদাদুল্লাহর জীবন যদি শেষও হইয়া যায় আমি এই লোক তালাশ করতেই থাকব করতেই থাকব তালাশ করতে করতে হয়তো দেখা যাবে আমার এই মেহান্নতের বদল আল্লাহ আল্লাপাকে একদিন মিলাইয়া দিবে বাবা আল আরে দরজা খটকট করতে থাকবা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় এক মাস নয় দুই মাস নয় ছয় মাস নয় দরজা আওয়াজ দিতে দিতে দিতে দিতে দিতে দিতে একদিন দেখা যাবে ঘরের ভিতরে কে আছে সে দরজা খুলে তোমার সাথে সাক্ষাৎ করবে ঠিক আল্লাহ এরকম আমি তাকে তালাশ করবার জন্য রাস্তায় নেমেছি আল্লাহ আমাকে রাস্তা আপনি আপনি বাতিয়ে না দিলে আপনি তালাশ করতে থাকবো আমি আপনি যদি আমার জন্য রাস্তা খুলে নেয় দেন আমি খুঁজে পাব না এই জন্য বলা হইতেছে হে দুনিয়ার মানুষেরা আল্লাহর বন্দারা রাস্তাকে তালাশের জন্য নামতে হবে আল্লাহকে পাওয়ার জন্য নামতে হবে দুনিয়ার মানুষ যদি পেয়ে থাকে আমিও পাব জিন্নি তো আল্লাহ আিরা বলতে দৌড়তা হাই দিল বসো গের তু আসরত দিল কী কা বদল দে বে নজীর অ খোদা আমার দিল তালাশ করতেছে বহু জায়গায় একটাই শুধু মাকসাদ তোমাকে কেমন করে পাব কোন রাস্তায় গেলে তোমাকে পাওয়া যাবে এই রাস্তা আমি তালাশ করতেছি আল্লাহ আমার হালাতটা খুব খারাপ হয়ে গেছে আমি এই সময় তোমার সাহায্য কামনা করতেছি আল্লাহ এইভাবে তালাশ করতে করতে করতে করতে যখন একদিন আমি পেছন হয়ে যাব। আল্লাহ রব্বুলালিন মেহরবানি করা আমার জন্য তখন রাস্তা খুলে দিবে তোমার অন্তরটা যদি একটা পাথরের মতো মরমর পাথর মতো যদি শক্ত হইয়া যায় তুমি আহুল্লাহাদের সাথে যাইতে থাকো চলতে থাকো আল্লাহকে তালাস করতে থাকো আহলুল্লাদের সৌবত এক্তিয়ার করো একদিন তোমাকে দেখবা তোমার আল্লাহর সাথে তোমাকে মিলিয়ে দিবে এই জন্য তালাস করতেছেন হাজিসা বুজুর তালাস করতেছেন তালাশের তার সামান্যতম ত্রুটি নাই খাওয়া হারাম হয়ে গেছে ঘুম হারাম হয়ে গেছে মাকসদ কি মাকসদ হল যেহেতু তার হাতে আল্লাহ রসুল আমাকে উঠাই দিলেন কেন দরকার তো ছিল না এমনি তো রসুল সরাসরি আমার সাথে হয়তো দেখা হয়েছে খুশির কথা এটাই তো অন্তর খুশি কিন্তু আমাকে উঠাই দিলেন আরেকজন লোকের হাতে যারা বোঝা যায় যে লোকটার সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক এমন একটা লোকের কাছে আল্লাহ আমাকে উঠাই দিয়েছে সাধারণ কোন লোকের কাছে উঠাইয়া দেয় নাই আমার জীবন শেষ হতে পারে এই লোক আমার তালাস করা আমার জন্য ফরজ বাগিনা কি ব্যাপারে এত প্যারেশানি এত প্যারেশানি বলে মামা এই হালাত एक कठिन कथाई को लोक केम कर तलाश कराम ठिकाना नाई शुद्ध एक चेहरा शुद्ध स्वप्ने देख येहरा कथाय तलाश कर मास पार हो गोधान मिले ना लोहा गारा इंडियार मध्य एक लोहागारा थाना मामा बोलते से एहमदुल्ला तुम तो रास्ता बाहर होया खूब पैरेशान गि तो बुजुर्गर काम गेस अनेक अल्लाह वालारेस तो लोकर ठिकाना तुम्हें बोले दी वही लोकटार से एक जै देखो है तुम्हार मन मानुषा है तो मिले जीते कथाय मामा लोहागारा जान जानवी एक ग्राम सेुजुर्ग मानुष आंतु मसुर ना प्रसिद्ध ना हम तो मन करी बुजुर्ग जत बस नाम ढोकडाल तड़ बुजुर्ग ना এটা হইল আমাদের দেশের হালাত এখন যত বেশি ডোল ডাল দাগ ডোক হবে যত সাইনবোর্ড যত বড় বড় লিপলেট ব্যানার ইত্যাদি গেট হইলেই আমরা মনে করতেছি এর তত বড় বুজুর্গ এর কাছে যাওয়া দরকার এই রাস্তার দেখেন আমাদের মুরব্বীদের হালাত দেখেন অবস্থা আমরা যেই রাস্তার দুলাবালি নিচেছি সেই রাস্তায় আঁকাবিরিনদের হালাত দেখে তিনি বলছেন যে মামা তাহলে ঠিকানাটা কেমনে যাব অনেক দূর রাস্তা তিনি কথা শোনার পরে অনেকখানেই একটু গেলেন ঠিক আছে এই কথাটাও মামার কথা শুনে আজকা যাই खुले जाने जगार मध्य किस्मत खुले जाट जाना मसूर ना अप्रसिद्ध सफर करते शुरू करलें राे से एक दिन पार ग सफर कर রাত্রি এক জাগার মধ্যে অবস্থান করে পরের দিন আবার সকালবেলা শুরু করলেন হাটা হাঁটতে হাঁটতে মানুষের কাছে জিজ্ঞাস করে ওই গ্রামের মধ্যে ওই থানার মধ্যে পৌঁছলেন লোহাগারা থানায় এই লোহারি থানার মধ্যে জানজান আবি একটা গ্রাম আছে সেইখানের মধ্যে তখন তিনি যাইতেছে যাওয়ার পরের নাম তো বলতে পারে না বলে এই গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা নাকি আছে मानुष भलो करल्ला जाने मानुषर काचयी गोपनियों य गोपनियों মিয়ানে আসে কো মাসু কেরাম কেরামান খবর নে আল্লাহ আকবর আল্লাহ আরে ফেরা বলে দেখো তার সাথে আল্লাহর সাথে কেমন সম্পর্ক মদিনাওয়ালার সাথে কেমন সম্পর্ক দুনিয়ার মানুষের কাছে কারো কাছে খবর নাই অথচ মদিনার নবীর সাথে খবর আছে এমদাদুল্লাহকে তার হাতে তিনি মোরা খাবার মধ্যে উঠাই দিয়েছিল जो तुम तलाश को देखो जै ग्रामे ढुकल एक दुन हुजुर आखने मस्जिदे इमामती আর এখানে সকালে মক্ত পড়ায় সকালবেলা ছেলেবে দেখছেন আমরা তো মনে করি বড় হুজুর হলে আমার বড় বড় হাদিসের কিতাব পড়াইলে বুঝি মনে হয় যেন বেশি দাম যে আল্লাহওয়ালার সাথে মদিনার সাথে সরাসরি কানেকশন যোগাযোগ কোনো হাদিসের কিতাব পড়ায় না তিনি মক্তবের মধ্যে কোরআন শরীফ পড় আল্লাহর কোরআন আল্লাহ পাখের কোরআন এটা সবচেয়ে হাদিস থেকে বড় না কোরআনের মর্যাদা কি সবার উপরে না কোরআনের মর্যাদা সবার উপরে তারপরে না হাদিস আসছে কোরআন তো সরাসরি অহি কিন্তু আফসুস লাগে মুসলমানরা এই কোরআন থেকে দূরে মুসলমান দূরে রাজশাহী এক প্রোগ্রামে গেলাম কিছুদিন আগে আফসুস লাগে এত কষ্ট করে সফর করে সেখানে গেছি কিছু লোকজন সেখানে আছে আল্লাহবন্দা মহব্বত করে তো তাদের আবদারে গেছি বহু কষ্ট করে अफसूस से समस्त एलक आजे बजे मानुष दिन गंधब नहीं तर मस्जिदे मदे कोमाम जमातर नाई शुक्रवार दु तीन जन मानुष है को मतव्य नहीं कुरान पढ़ार कोवस्था नहीं प्राइमारी स्कूल आई स्कूल आफसूस आल्ला पुरान पढ़ार कोवस्था नहीं तपरे तर बे तकल उदब्ध कर हाथ जोर बे अपन सकल का एक कुरान शीखार जो सकले किसू चांदार व्यवस्था करें एक लोक दे जाना कमपक्षे एक कुरान शरीफ शिखाते पड़े बाच्चे अलहमदुल्ला कथा शनारे राजी हो सक बसे एक बुजे आससे आल्लर कुरान की पिछने पड़े आ আমাদের বাচ্চারা যেন কোরআন শিখতে পারে ব্যবস্থা তো বলে আসছি এখনো খবর পাই নাই লোক আসলে খবর পাবো যা তারা কতটুকু কি করলেন দুনিয়ার মধ্যে এরকম বহু জায়গা বহু জায়গার মধ্যে হালাত যাওয়া হয় সেখানের হালাত দেখলে আফসুস লাগে এক চরে গত সপ্তাহে প্রোগ্রামে গেছিলাম আল্লাহর মসজিদ আসছে তো মুসল্লি নাই মানুষের অভাব নাই কি তাদের হালাত কি তাদের অবস্থা ডলার দিয়ে পার হইয়া বহু রাস্তা হাইটা যাওয়া লাগে এইজন্য মুসলমান এখন কোরআন থেকে বহু দূরে বলেন তো আমরা এখানে যতগুলি লোক আসছি আজকে কোরআন শরীফের তেলাওয়াত সবাই করছি বলেন তো এখানে যারা আসিলাম যারা কোরআন শরীফ তেলাওয়াজ জানেন না এরকম সংখ্যা এখানে বেশি না কম কোরআন শরীফ শিখেন না কোরআন শিখার কোন ব্যবস্থাই করা হচ্ছে না ওয়াজ শোনা হইতেছে বহু জায়গার মধ্যে বহু দিনের লাইনে মেহান্ন চলতেছে কিন্তু কোরআন শিখতেছি না এটি কি পাহাড় যে কোরআনটা যে একবারের শিখা দুষ্কর পারব না শিখি আপনি বলতেছেন আপনার মা বাবা আপনাকে পড়ায় নাই আপনার ছেলেরাও তো বলবে যে আমার মা বাবা পড়ায় নাই বলবে না এই কথা আফসুস আগে আমাদের এখানে কত সুন্দর মকতব ছিল আমি নিজে অনেক বছর পড়াইছি অনেক ছেলেরা এখন মক্তব চালু করলাম কয়েকবার ডাকা হইতেছে ছেলেবেলের আসে না এরা সকালবেলা স্কুলে চলে যায় কোরআন শিখতে রাজি না এত বড় আলেম এত বড় আল্লাহ আলা যার সাথে মদিনার নবীর সাথে সম্পর্ক সে কোরআন পরায় আমাদের একজন ওস্তাদ ছিলেন হাটাদারি মাদ্রাসার্লাহ হজরত মারানা হাফিজুর রহমান যিনি পটিয়ার মুফতি সাবুদুর রহমতুল্লাহ আলের পীর ভাই জমির উদ্দিন প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন যিনি ওনার খালিফা হুজুরকে জ্বালালেন পড়ান সবসময় তা আমরা একদিন বলতেছি যে টাঙ্গের ভাষায় অবাজি অনেক জীবন শেষ হয়ে গিয়ে এই তফসিরে জ্বালালেন পড়াইতে উনি তো হাদিসের কিতাব কাদিস কি করান থেকে বড় না আরে মোহতাম সাহ হাদিস পড়াইতে গিয়ে আগে যে আমার জীবন থাকতে আয় কোরআন তফসিরিয়া নসের আমি আমার সারা জীবন আমি তফসিরিয়াটাকে সারব না যেহেতু এটা আল্লাহর কোরআন আমি চাইছি আমার মৌ পর্যন্ত আমি কোরআনের দেখেন বড়দের কত নজর কত আল্লাহর কোরআনের সাথে লেগে থাকতো মাদ্রাসাই মৃত্যু সেখানে কবর কি সামলা কি আল্লাহ আকবার সেই খোদারবন্দা পরিচয় নাই কারণ মত পড়ায় মসজিদে একজন ইমাম সাহেব কতই তো আসে মামায় আমাকে পাঠাইলেন পরিচয় নাই যাওয়ার পরে প্রথম অবস্থার মধ্যে যাইয়া সকালবেলা তো এলাকার মধ্যেই ছিল অল্প সামান্য রাস্তা হাঁটার পরেই সূর্য উদিত হল যাইয়া পোষলেন মসজিদের বারান্দার মধ্যে নজর করে দেখতেছে মসজিদের পাশে ছোট ছোট বাচ্চা পড়াইতেছে আর ওই চেহারাটা নজর পড়ে গেল যে চেহারার কাছে আমাকে নবী মোহাম্মদ রসুল্লাহ পৌঁছাইয়া দিল দেখা মাত্র পাগরের মতো উন্মাদের মতো দৌড়াইয়া যায় কদমের মধ্যে জড়াইয়া পোড়া চিৎকার করে করে কাঁদতেছে বহুদিন তালাশ করতেছি বহুদিন তালাশ করতেছি বহুদিন তালাসের পরে আমার হারানো লুপ আমি পাইছি আল্লাহ আকবার খোদার বন্দা বলে কি ব্যাপার এমদাদুল্লাহ কেন কাঁদতেস তার চোখ খারা হয়ে গেল আমাকে এমদাদুল্লাহ হজুর চীনে কেমন করা আমার হাত ধরা উঠাইয়া বুকের সাথে জড়াইয়ালা কে বলে এমদাদুল্লাহ বুঝলাম স্বপ্নের মধ্যে বিশ্বাস তো আছে দেখা যায় তোমার মর আকাবার কথার উপরে বিশ্বাস তো আছে সব আজগ কথা ব্যাপারটা কি আমি যাকে তালাশ করতেছিলাম দীর্ঘ ছয় মাস মক্কা মদিনায় তালাশ করে যাকে পাই না আজকা তাকে পাওয়ার পরে আমার আগেই দেখি আমার সব কথা তিনি আগে আমাকে বলে কানতে কানতে ফিট হয়ে গেছে এবার তার অশোক হয়েছে এত একই হয়ে গেল আর সন্ধানায় বলে এমদাদুল্লাহ কেমন করে আর স্বপ্নের মধ্যে মোরা কথা বিশ্বাস করলা মোড়াকা তো বলে হতে পারে বলে হজুর আর আমাকে কষ্ট দিবেন না বহুদিন পর্যন্ত কষ্ট করে করে কি পেয়েছেই আমাকে দয়া করে আপনার জুতার সাথে আমাকে মিলে এল ला देर के से। जाने एक ना एक, एक एमदादुल्ला घूरते घूरते हमार खुजे आस बहुदिन पर तलाश करते करते छात्र विदाय दिया নিজের মনের মানুষটা নিয়া কামরার মধ্যে বলে। আরাম করো আগে নাস্তা পানি খাওয়ার ব্যবস্থা করো খোঁজ খবর সব নিয়া এমজাদুল্লাহ বলতেছে আর বেশি কিছু দরকার নাই আজকাল থেকে তোমাকে আমি আমার খেলাফত দিয়া দিলাম এক সাধারণ বক্তব্যের শিক্ষক মসজিদে ইমামতি করে কত গোপন লক ল খবর কিছু টেলিফোনের থেকে আগে সব জানে মদিনার পয়গাম্বরের পক্ষ থেকে খবর জানে নুর মহম্মদ তোমার কাছে একজন সাগরি ছাত্র পাঠাইলাম এই সাগরিদের মাধ্যমে সারা পৃথিবীটা আবাদ হবে আবাদ হয় নাই সারা পৃথিবী আবাদ তবলিগের মুরব্বী হাজি আলিয়াস রহমতুল্লাহ আলাই কাগমুরি এগুলির হজরত ইউসুফর মুরব্বী এই জন্য বলতেছে এই তরিকা এটা কুদ্রুতি ভাবে এই তরিকা এই জন্য মুরব্বীরা বলেন ইনশা আল্লাহ এই তরিকার মধ্যে কেউ যদি উল্টা পাল্টা করে তরিকার বরখালাভ কাজ যদি করে তার থেকে বরক চলে যাবে কারণ এই তরিকাটা অত্যন্ত পবিত্র তরিকা এই গনগিলা বহুত তরিকাটা খুব পরিষ্কার যেহেতু এই তরিকাটা সরাসরি পায়গাম্বার আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে হাতে দৈরাত দেওয়া তরিকা भाइराये तालस तलाश करार मध्य तरब लागे एक दिन नय दिन नयश करते करते करते करते तख अल्लाहर तरफ दिखे रास्ता खुले বহুদিন মোড়াকাও করা লাগবে জীবনে আমরা বিশ বছর পর্যন্ত যাওয়া আশা করতাম হাটাদারি মাদ্রাসা আমাদের এত বড় বড় ওস্তাদ যারা এলেমের সাগর কিন্তু মনের মধ্যে একটা প্যারেশান ছিল আকবার এত বড় বড় ওস্তাদ আমার মনে চায় আমি কি নানুপুরে বয়াত হবো নাকি এখানে বয়াত হবো একদিন নয় এক সপ্তাহ পর্যন্ত আস্তে কারা করতেছি কখন আসবে আল্লাহর তরফ থেকে ফাইসালা চাইতেছি আল্লাহ তোমার তরফ থেকে রাস্তা দিলে না এক সপ্তাহ পর্যন্ত এস্তেকার করার পরে দিলের রুঝান শুধু কেবল নানুপুরের দিকে যায় তার একজন ওস্তাদকে বললাম যে হজুর অনেক বড় বড় হাটাদি মাদ্রাসায় যেটা এত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের জায়গা তুই বলতেছি আমার দিল কেবল ওই দিকে যাইতেছে তুদির বলতেছে আর দেরি করো না যেহেতু তুমি এক সপ্তাহে ইস্তেখারা করার পরে তোমার দিল যখন সেই দিকে যাইতেছে সেখান থেকে তোমার ফায়দা হবে তোমার এসলাহ হবে এইখানে ওনারা তোমার উস্তাদ হইতে পারে এসলাহের জন্য তোমাকে দিলের দিকে টান যেখানে সেখানে যাওয়া লাগবে নাজিরহাট থেকে হাইটা যাওয়া লাগতো তিন দিন গেছি এত কষ্ট করে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে দিন ঘন্টা বিকাল বেলা যাওয়ার পরে আজীব অবস্থা যাইয়া শুনি খুজুর বাহিরে গেছেন এত কষ্ট করে আসলাম কাজেই কিছুক্ষণ আগে সফরে চলে গেছে চলে আসলাম এই সপ্তাহে হল না রইয়া গেলাম রাত্রে সকালে আস আবার আরেক সপ্তাহে আইসকে যেয়ে পাবো বলে যে হুজুর আরেকখানে সফরে চলে গেছে হাই হাই প্যারেশান আবার আরেক দিন গেলাম जावर पर सुनते हुजूर एब दूरे आहफिल यान प्राय सत मिल सत माइल दूरे वहीफिल रे आस मन मन चिंता करल रे कौन आसुर आईसा घुमैया जा मने तो शांति मारे तीन दिन आसलम खोदारंदर साथ देखा हल ना ठिकाना नहीं हाँटा शुरू करते हाँटते हाँटते हाँटते प्राय चार मल साढ़े चार माइल रास्ता हाईटे जख पड़ी তখন সেইখানে যে জিজ্ঞাসা করলাম যে নানুপুর হুজুর এইদিকে কোথায় মাহফিল করে একজন বলে কো এখান থেকে আরো দেড় কিলো দুই মাইলের মতো সেইখানে হাঁটার শুরু করছি হাঁটতে হাঁটতে আরো কচুর যাওয়ার পরে দেখি যে আলহামদুলিল্লাহ কারণ আমি তো প্যারেশান ভালো করে চিনিও না দেখি যে হুজুর হাইটে আসতেছে হুজুরের সাথে আরো অনেকগুলি আলেমোলামা তারাও হাইটে হাইটে আসতেছে একজন বলতেছে ওই যে নানুপুর হুজুর আসে লকর হুজুরকে দেখার পরের থেকে যেন হালাতের মধ্যে ওই সময় আমার মনে চায় যেন ওইখানে যে হজুরে পা জড়াই রাখি এরকম একটা হালাত হয়ে গেছিল সালাম সালামা জিজ্ঞাসা করে কোথার থেকে আসছো বাড়ি কই ফেস খবর নিলে অনেকে বলতেছি হুজুর আপনি এতটুক রাস্তা হাইটা যাবেন একটা রিক্সা আনি লকর খোদার বন্ধা কয় যে অনেক আলে মোলামা আছে এরা কষ্ট হবে তো এরা কষ্ট করে আমিও এদের সাথে কষ্ট করব এ এই এতডুব রাস্তা হুজুর হাইটা আসতেছে সবাই হাইটা আসতেছে আসতে আসতে মাদ্রাসা হুজুরে কামরা খুইলো ইবানা আল্লগে রাস্তায় দেখা করছিল ওই ব্যাপারে তুরক্ষে আলাস আড়ার ইতি আসছে হজুরের সামনে বসছি আল্লাহ করে হুজুর বলেছে তোমার বয়াত করামো শেষ রাত্রে যেখানে অজুখানা এইখানে হুজুরের কামরা ছিল যে জায়গাটা এখন অজুখানা হয়েছে হুজুরের কামরা ছিলেন এখানে মসজিদ এত বড় পাকা ছোট একটা মসজিদ ছিল আল্লাহর পর খোদার বন্দা শেষ রাতে। শেষ রাত্রে তো সেখানে অভ্যাসে হজুর নিজে উঠে অঠো উঠো সবাই সবাই উঠছে পরে হজরত নিজে হাতের সাথে হাত লাগায় ওই সময় হজরত বায়াত করাইছে হজরতের যে যে অবস্থা আল্লাহ বা তার জীবনী তালাশ করলে মাঝে মধ্যে অবস্থা হয় কি এক অবস্থা ছিলেন তার জীবনীতে অনেক সময় দেখা যায় যিনি যার অবস্থাটা মাঝে মধ্যে এরকম হত উদানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের হালাত যেরকম হতো যিনি হাজরত গঙ্গহি রহমতুল্লাহ আলের সরাসরি খলিফা তার হালাত মাঝে মধ্যে এরকম হতো হুজুরের খাদেম বলতেছেন হুজুরের এন্তেকালের সময় জানাজার সময় যখন গেলাম আল্লাহ আকবর অনেকেই তো ওই সময় খেয়াল করে চিনেন নাই দেখানো নাই ভালো করে কারণ আমাদের এই মসজিদ যখন ওই এই অংশটা যখন সাদ ডালাই হয় তখন হজরত দোয়া করে গেছিলেন প্রথম শুধু স্বাদ হয়েছিল ওই এই অংশটা ওই সামনেরটার পরের অংশটা তখন এই মসজিদটার মধ্যে দুলাবালি ভাঙ্গা ছিল এখান থেকে আসার পরে উজুর জুতা ফুলতেছে আমরা বললাম হুজুর জুতা ধুলাবালি মাটি কসজিদ ছিল না মসজিদ ছিল জুতা পাড়াইয়া কেমনে যাই আল্লাহর ঘর ছিল জুতাটা খুইলা হুজুর এই বালু দিয়া পাড়াইয়া গেছে পরে রুমাল দিয়া হুজুর পা মুছে দিলাম হুজুর দোয়া করে গেছেন আমরা তো বুঝতে পারি না আল্লাহ আলাদ দোয়ার ফসল এগুলি সব ওই মসজিদের প্রথম মাত্র স্বাদ কত কষ্ট করে যে স্বাদ দিছি এটা একমাত্র আল্লাহ পাক জানে যারা প্রথম অবস্থায় ছিলেন কি অবস্থা টাকা পয়সা ছিল না কত পারেশানি হালা কি অবস্থায় স্বাদ দেওয়া হয়েছে তো সেই নানুপুরি রহমতুল্লাহ আলাই। তার ইন্তিকালের পরে। তিনি করে গেছে তার খাদেমকে খাদেমটা লুলা ছিল লুলা। আমরা মাঝে মধ্যে বলতাম যে আজ এই লুলা লোকটারে খাদেম বানাইছেন আপনার খেদমত করার জন্য কত লোক এত বড় বড় আলেমা মুফতিরা হজুল কয়ে যে ও ইভা মাজুর মানুষ আমার এখানে থাকলে ওর আল্লাপ একটা ব্যবস্থা করে করে দিলেও কোথায় যাই বাম হাতে এইভাবে হুজুরকে ভাত দেয় এইভাবে দেয় কারণ এর ডাইনহাত অবশ সেই খাদেম বলতেছে যে আমি হুজুরের সাথী চোখ কামড়ার মধ্যেছি হুজুর একটা সত্রঞ্জির মধ্যে ছুইয়া থাকতেন এত বেশি টসুক টসুক কিছু ছিল না একটা মোটা कार्पेटर मतलब छतरुंदी जेटे बलाछाना था रभी अवस्था मरना शफी बोलें हठात कर देखल पूरा कमरा ठीक आलोकित गल चुला देखते नानवर हुजर माथा एक जगह पाओ एक जगह प्रत्येक अंशर मध्य देखे अल्लाहू अल्लाह अल्लाह अल्लाह যেটা দুনিয়ার মানুষ কি বিশ্বাস করানো যাবে না এটা কেমন করে হয় এটা বিশ্বাস করা যাবে না ছবি বলতেছে আমি দেখে একটা চিৎকার দিয়া বেহস হয়ে গেলাম হুজুর সাথে সাথে আমাকে ডাক দিয়া বলতেছে অলি ছবি কি হয়েছে ব্যাপারটা কি কি হয়েছে তুমি কিছু দেখো না সে বলে আমি থরথর করে কাঁপতেছে আমার মুখে কথা আসেন আমি কি দেখলাম আমাকে বলতেছে তোমাকে আল্লাহ পাখের জাতের কসম দিয়া বলতেছি আমি যতদিন জমিনের মধ্যে বাঁচা থাকি যদি কোন মানুষের কাছে যদি তুমি বলো কে ময়দানে আল্লাহর রসুলের সাফা তুমি না। आमा के दिया दिसें। जीवन थकते मुख खुलते पारी नाई। आज शोफी से, देखला, जुर के हजरत लाश सामने निया तक अब ये अवस्था देखा नान गुरुजुर के तबा चिंते परलम तक चिंते परलमता दुनिया चले जाने आसे एख ची এই বাবা আল্লাহ আল্লাদের এই সিলসিলা এটা আকলে ধরবে না তামাকে ঠিক আমাদের এই সিলসিলার কারি ইব্রাম সাহেব রহমতুল্লাহ আলের ঘটনা এরকম অনেকবার কিছু তার শরীরের অঙ্গগুলি যেন অপারসনের মতো পা এক জায়গায় হাত এক জায়গায় প্রত্যেকটা অংশ থেকে জিকির হয় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই বাবা আল্লাহ আল্লাহওয়ালাদেরকে বুঝতে হলে আরেক নজর দিয়া দেখা লাগবে আবার এই নজর দিয়া দেখলে আল্লাহ আল্লাহওয়ালা বোঝা যাবে না দেখোার তুই তু তুহি তু হাজার মে আল্লাহ ওয়ালাদের হালাত এটা বুঝে আসা খুব তম ব্যাপার তবে বুঝতে হবে হেদায় তির মহতাজ আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যে নিজকে সারেন্ডার করে বিলিন করে দিতে হবে যে আমি আবার অস্তিত্ব বিলীন করে দিলাম আমি আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ ওয়ালাদের আনদি আল্লাহওয়ালাদের ওয়ালা আল্লাহওয়ালা ওয়ালা এটা যে কি খালাম ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ অপরিচিত পাগলের মতো কোথায় বাড়ি কেউ চেনে না মানুষ বুঝতে পারে না ওই জংলার মধ্যে মধ্যে দেখত সে আল্লাহ আল্লাহ মাঝে মধ্যে জিকির করে মানুষ কেউ গেলে কারোর সাথে কথাবার্তা বলে না মানুষ এতটুকু গুরুত্ব দেয় নাই বসে বসে শুধু আল্লাহর জিকির করে কোথায় খায় কোথায় কি করে হঠাৎ করে একদিন খোদারবন্ধা মারা গেল মারা যাওয়ার পরে মানুষ মনে করছে এ তো মারা গেছে এর আবার কিসের কখন কুখন লোকজন এলাকার যারা আছে এরা তো মাটি দিয়ে দিবে ইত্যাদি করবে মানুষের অতটুকু গুরুত্ব নাই আসলে যে সে একজন বাস্তব আল্লাহওয়ালা ছিলেন এটা মানুষ বুঝে নাই কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা আওয়াজ আসতেছে লাশ মেরি পরিশ বে কফন ক্যা কফন মিলতানিহি বাজার মে একটা আওয়াজ বলে আমি একটা খোদার পাগল ছিলাম রে দুনিয়ার মানুষেরা আমি একটা আল্লাহর পাগল ছিলাম আমি মরে গেলাম আরে আমার জন্য কি বাজারে কোনো কাফন নাই রে চতুর্দিকে লক্ষ্য ঘুরে দেখতেছে আওয়াজ করতে গিয়ে আসতেছে এবার নজর ঘুরে দেখে ওই লাশের এখান থেকে আওয়াজ আসতেছে একটু পরে ছুটাছুটি করে দেখে হাজার হাজার মানুষ করতে থেকে তার জানা শরিক হয়ে যায় লাশ মেরি পড়ি কফন মিলতা নিজের কোন অস্তিত্ব সে সামনে রাখবে না আল্লাহ রব্বুল আলমিন বলে বন্দা তুমি আমার জন্য সব কোরবানি করো দেখবা তোমার মধ্যে আমাকে দেখা যাবে তিনি মোমেনের কলবে জাগা নিতে চায় মোমেন যদি কলবটা তার জন্য কলবটা উজাড় করে দেয় জাগা নিতে চায় আল্লাহ ভাইরা দু এর কোন বিকল্প নাই আল্লাহ পাখির সাথে মহাব্বতের কোন বিকল্প নাই তার সাথে মহব্বতের যে কি ধারা मोहब्बतेमत कर घुम आना घुमर दिखे उठाइया दीबे आपना के कख आशेक सुरते डे कखो मे सुरते डे हठात कर घुमे देखते हाईरे फान गल ফজরের আজান হয়ে যায় আজানের আওয়াজ কানে আসে হায় হায় আফসুস করে উঠলেন হাই রে আমি তো রাত্রে তাহাজ করতে পারলাম না আরে ওইটা দেখা যায় তাহাজতের সময় চলে যা এই খোদার বন্ধা যদি আল্লাহ পাকের সাথে মহাব্বত কর আল্লাহ রবুলালমিন তোমাকে আপন বানাবার জন্য রাস্তা যেগুলি আছে সব সহজ করে দিবে সব সহজ করে দিবে আল্লাহ পাক আপনি ভাবে কাজ করবেন মজাই লাগবে স্বাদই লাগবে আল্লাহ পাখির পাওয়ার যে একটা তরিকা রাস্তা এটা কত আসান হবে তখন আপনাদের এই জন্য বাবা বসে বসে রাত্র গভীর অবস্থায় আল্লাহকে ডাকবা লদুর রসুল্লাহ सुनार दरकार दरकार नाई गोपन भावे चुपचाप कर आल्ला केवा देखा दि चल्लिश दिन पर जदिह पाई जीवन काटाइया तुम्हें रास्त उठते पर चल्लिश दिन पर तुम्हें बोल जे आल्ला पाके नूर देखा जा ভাইরা আল্লাহুল এই রাস্তা পাওয়ার জন্য মেহান্ন শর্ত নিজকে মিটে দিতে হবে কোন অস্তিত্ব নাই নিজের অস্তিত্বকে বিলীন করা লাগবে আল্লাহ অকর আল্লাহর এই জন্য আমাদের মুরব্বীরা আকাবিল তাদের জীবনই আল্লাহ গ্রামের শেখ হাজরত নানুপুরি সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলের যিনি খালিবা আমাদের যেমন রহমতুল্লাহ আলে তাদের প্রত্যেকের হালাতের জীবনে তালাশ করলে বোঝা যায় অবস্থা কি হালাত এটা কি এক হালাত ব্যাপারটা কি ইবাদত করতেছেন করতেছেন করতেছেন এক এক সময় এক এক হালাত হয়ে যায় সপরে গেলে বিভিন্ন সময় অবস্থা হলে বুঝে আসে এই যখন হারিয়ে ফেলি তখন আমাদের বুঝে আসে ंगाली जवस्था हल जख हमें हारिए फिलबो तुझे आस तुझे आस तुझे आसले को लाभ नहीं आर पावा जाए और पावा जा समय थकते समय के कजे लागते